ولا عاجز من اتبع نفسه وتمنى على الله او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا স্লাহসলম তসলিম সাল মোহাম্মদ ও সহ রাহিম আলি বহী কমিদম মজেদ اللهم بارك على محمد, وعلى آل محمد كما باركت على আলি وعلى কমাবার বহী ওবর حميد مجيد بلغ মজিদ بكماله কশফ দু জমালি হাসনত جميع ওখ সহ সালো আল হি ও আলিহি বলা গ্লোলা বি কমালি কশফদ্জা বে জমালি হাসনত মেরে মসক রসক হওয়া বনে মেরে মধুবন দিয়ারে মদিনা বালগলি কমালি কশি জমালি শ্রীপুর বাজার ব্যবসায়ী ভাইদের আয়োজনে আয়োজিত মহতিবার্ষিক ওয়াজ মাহফিল মাহবিলের মহতারম সভাপতি অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত হাজরাত বুজুগর সম্মুখ মানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইরা বরদার আলের মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়কেরামদের মজলিশে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 আর যদি তানা হয় তাহলে আল্লাহ তালা বলছেন কবুরা ওই কথা বলো না কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তালা আল্লাহর বান্দদেরকে নসিহত করছেন কোরআনে করিম জীবন্ত নসিহত কেয়ামত পর্যন্ত এটা উম্মতে মুসলিমে কেন করতে থাকবে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 অপরের নসিহতো অনেকেই করে নিজেকে নিজে নসিহত করে এমন মানুষের অভাব হয়ে গেছে মানুষ এখন আর নিজেকে নসিহত করে না আল্লাহ কাছে পছন্দের। হাকিম আল্লাহ তালা আনছেন ও আকে আহ ঘটনাই না আল্লাহর বান্দাদেরকে বুঝাইছেন দেখো ইব্রাহিম নিজের নসিহত করে বাপে মূর্তির পূজা করে তো ইব্রাহিম মূর্তির সামনে যায় আর নিজের নসিহত করে এটা লড়া করতে পারে না খানায় না দিয়ে গেল খাইতেও পারলো না এটা আবার প্রভু বলে কি রে ইব্রাহিম হইতে পারে না তো এটাকে পূজা করা যাবে না তাহলে কি করা যাবে কোরাল দিয়ে পিঠা ভাঙ্গা যাবে নিজেকে নিজে না সিহত করে কোরাল দিয়ে পিঠা ভাঙ্গা কোরালটা গলায় বাজায় রেখে চলে নিজেকে নিজে পরে আবার চিন্তা করতেছে হ্যাঁ এটা প্রভু হইতে পারে যখন ডুবে গেছে তো নিজেকে আবার বলতেছে কিরেব্রাহিম যে ডুবে যায় সে কোনোদিন প্রভু হইতে পারে না প্রভু হইতে পারে না তাহলে প্রভু অন্য আছে নিজের নকশকে নিজে নসিহত করা ভোরের সূর্য উদায় হয়েছে হাজা রব্বি হাজা বড় এটাই প্রভু হবে ডুবে গেছে তখন বলে না যেটা ডুবে যায় এটা প্রভু হইতে পারে না প্রভুকে যিনি এগুলো ডুবায় উদয় করায় আবার ডুবায় দেয় সূর্য উঠায় সূর্য ডুবায় চাঁদ ডুব দেয় চাঁদ উঠা দেয় যে মহান মালিক হয়তো তিনি করতেছেন তারে দেখা যায় না তিনি প্রভু হবেন এগুলো যিনি করতেছেন তিনি কে আবাস করে বলেন তিনি কে আল্লাহ মানাত মেখা নে উ মানু যা হগর দেখা নহ মুসল লি হস্ত কোরআনি মুসলম লি হস্তি দলাল কোরআনি মানা যায় কিন্তু দেখা যায় না কোরআনে করিমিও আছে আল্লাহ বলে আমাকে দেখতে পারব না লসানবি দেখতে চেয়েছিলেন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 তার দিকে আমি আমার চেহারাকে ফেলে দিলাম আমি তার দিকেই হয়ে গেলাম তার গুলামের জন্য প্রস্তুত হয়ে গেলাম নিজেকে নিজে সিহাত করা আমাদের কোন বুজুগো বলেছেন আগের জামানায় যারা নিজেকে নসিহত করত এটা করে। তাইলে আল্লাহ নিজেকে নসিহত করলে আল্লাহ তালা তাকে ওলায়াত দান করবে ওলি হয়ে যাবে সে নিজেকে নসিহত করেছে तो हाफिज रहा कवि कबीरा साधारण देखा जा कभी कविता खेला कर बिलर दिखे धक्का था कि आज जरा निजेके नसीहत करना कबरे অলিবানা কবরে নিয়েছেন এমন একজন কবি ছিলেন আল্লাহ হাফিজ রহমত আলাই তিনি ওই রাজপ্রাসাদের এক মহিলার সাথে প্রেম ছিল রাজারে যাইতেছে রাজমহলের গেটে যায় আর তারে পায় না দারোয়ানকে জিজ্ঞাস করে জানালাই যে থাকতো আমার অপেক্ষায় সে কোথায় এসে তো মারা গেছে চলে গেছে নিজে নিজেকে নসিহত করতেছে এটা চলে গেল তাহলে তো আমিও চলে যাবো দুনিয়া সবই তো এরকম চলে যাবে চলে যাওয়ার আগে কিছু পুঞ্জিবারটা রেডি করা দরকার না নিজের বৈষ্ণ হাফিজ বতুগোয়াজা নমি মানাদ, আগার মানাদের সবে মানাদ, সবে মানাদ। আগর মানদ শবে মানদ শবে গরম মানদ যুদা গস্তা তরুতা মানদ আগর মানাদের শবে মানদ শবে গরম মানদ মানাদের মানদ মানাদের মানদ শবে গরম মানদ হেজা সারা দরে সৌ হর নমি মানদ আগর মানদ শবে মান সবে গরম মি মানদ আগর মানদ শবে মানদ শবে দে মি মানদ হমেশ ইজ্জে মেহমা বয় খান মি মানদ হমেশ ইজ্জে মেহমা বয়ক খান মি মানদ আগর মানদ अगर दे दे नीजे के नीजे से। सुनो। देखो, फूल एक दुई दिन तरुताजा थे मोड़ा झुरा पड़े जाए देख स्वामी और स्त्री लज्जा बासर रेष हो जाए ना देख তুমি কি করবা তুমি যদি চালাক হও তাহলে যেখানে যাইবা এটার প্রস্তুতি নাও কারণ রসল বলছেন আখেরাতের প্রস্তুতি যে নেই সে চালাক চলে যাবা এখনো সময় আছে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 তিন লাইন লিখছে শিখরে যিনি নিজা তিমির রাশি যার রূপের আভায় হাসনত জমি অলিহি চরিত্র মাধুরী তার অতি মনোরম এ পর্যন্ত লেখা আর আসে না পংক্তি মিলে যেতে পারতেছে না কত সুন্দর কথা নবী লেখছে নবীরা প্রশংসা আখলাকের মানুষ তাই তিনি শ্রেষ্ঠ এটা তো তোমরা তার আখলাকে সৌন্দর্য শুনলা জানো তার রূপের সৌন্দর্য কেমন যে তার রূপের আভায়ে অন্ধকার তিমির রাশি কেটে যায়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 दामी जिन क्या जन्म ग्रहण करेहर सुरत खुले दीछ ग्रहण कर दादा अब्दुल मोत दर्जा दाराय बोलते नार देर कले दे कले दिए दी নাতি কোলেনিয়া বাইতুল্লার দিকে রা বাইতুল্লায় চলে গেছে যখন যাইতেছে এই সৌন্দর্য দেই খাই এটা দেখেই মাতাফে যারা দাঁড়াছিল তাদের জবান দিয়ে অটোমেটিক বের হয়ে গেছে দেখ মানুষ জন্মায় নাই শুধু মানুষ জন্মায় নাই এই জন্ম গ্রহণ করেছে সবাই বলে খোলা হয়েছে সিলাই করতেছেন শুয়ারায় গেছে বাতিও নিবে গেছে বাচ্চা মানুষ কেন্দ্রে দিছে আল্লাহ তালা হাবিবের চেহারা পর্দা সরাই দিছে ঘর সূর্যের আলোর চেতে বেশি আলো হয়ে গেছে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 জল জলা চিন্তা কেম চাঁদ সূর্য খুলে খুলে পড়া যাবে তো মসজিদে নবাবিতে তাকায় মনে পড়ছেন যে চাঁদ খুলে মসজিদে পড়ে গেছে এটা মনে করছেন কেমত হয়ে গেছে কেমত হয়ে গেছে কি জন্য বলো দেখো না চাঁদ খুলে পরে গেছে দেখো আকাশের চাঁদ আকাশে আছে কি দেখলাম মসজিদের মধ্যে কি দেখলাম নজর করে তাকায় দেখে মোহাম্মদুর বসা। नबीर चेहर सौंदर्य चाँदर चेत आलो बने जान आकाशे चाँद मस्जिद चाँदर आलोर चीते पयम्बर चेहर आलो भलो देखा जाए खुले दी चेहरा जमाल अंधकार कई एम आलो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 জিজ্ঞাস করে পেরশান কেন কত কবিতা লিখলাম তিন লাইন লেখলাম পৌঁতি মিলাইতে পারতিসি না কি লেখেছো শাদি বলো বলো লিখেছি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 আমরা তো খালি পরের নসিহত করতে পারি নিজের নসিহতটা পরের করতে পারি আমি নিজেও আমল করি না আমল করাইতেও পারি না ওই নসিহত দিয়ে কারণ কি আমাদের আর এক মুরব্বী বলছিলেন আমরা তো ফার্মের মুরগি মার্গা মুসলমান এর লেগে আমাদের এই অবস্থা বুঝলেন শেষ রাত্রি যে বাদ দিবে এ ক্ষমতাও নাই আর এটা যে ওম দিয়া বাচ্চা ফুটাবে এমন ক্ষমতাও নাই বাচ্চা ফুটে না এ যোগ্যতা তার নাই। কারণ এটা গেছে। আমাদের মুসলমানই এখন টেলিভিশন মিডিয়ার মেশিন দিয়া ফুটতেছে এজন্য আমাদের নসিহত কাজে লাগে না ঠিকা আওয়াজ দিয়ে ধরা বলেন মেশিন দিয়ে বাচ্চা ফুটান বন্ধ করেন নিয়া সহবতের আলোকে বাচ্চা ফোটানো শুরু করতে হবে যোগ্যতা অর্জন আমাদের মধ্যে ইসলামিক টেলিভিশনের অনেক ভক্ত আছে। মধ্যে দিন এবং খুব বুঝে আলোচনা যাদের ব্রেন ভালো তারা পোড়াটা মুখস্ত করে ফেলে মুখস্থ করা বার্তায় কিন্তু এগুলো সব ফার্মের মুরগি হয়ে যায় এগুলোর নসিহাতে আর मुसलमान हित तरह मुसलमान देर चेहरा दीक्षा काफे कलेम मुसलमान বাচ্চা ফুটে না খুব মজা লাগে সারা রাত বইছে শুনে বাচ্চা ফুটে নাহত নসিহত এমন হইতে হবে যে নিজে কে আগে করব আপনাকে তারপরে করব তাহলে এটা বাচ্চা দিবে না তাহার জুতের সময় ফজরের আজানের সময় ডাকাডাকি করতে থাকবে ফার্মার মুরগি ডাক শুনছেন আমাদের হাল হলো এই যেটা বলতেছিলাম বাবা নসিহাত। নসিহাত। একটা আমি আমার নসিহত তুমি এই কাজ করো না এটা জাহান নামের কাজ এটা তুমি বলো না এটা জাহান নামের কথা ওই দিকে নজর করে তাকায় না এটা জাহান নামে যাওয়ার কারণ निजे के न सिंहत करबो तुम्हें पथंदर नसिहत कर पसंद नसीहत आगे नफसर तर आगे निजे आहाल ये आल्ला मुमिन देखे बोलते নিজেকে জাহান নাম থেকে নিজে বাঁচাও তুমি তোমাকে বাঁচাও এবার দ্বিতীয় নাম্বার তুমি বাইচাগেছ এবার তুমি যাদের অভিভাবক তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও तुम तुम सन्तान के जान नाम तुम्हें तुम्हार बीबी के जहान नामाओ तुम तुम्हार कन्या के जहान नाम प्रधान अतिथि ए विषय बोलते अपन के दामी कथा समाज बाप तारंतान के नसीहत करना अथच इताल ता पसंद नसीहत বাপ ছেলেকে নামী মুসল্লিরা নিজের না আপনাদের এলাকার মানিকগঞ্জের কথা বলতেছি নিজের করতে পারে না নিজের সন্তান করতে পারে না নিজের বিবি কেউ করতে পারে না পরে আইয়া নসিহত করা আরম্ভ করে দেয় ইমাম সাহেব বলিনা আমরা আমাদের সন্তানদের জন্য গুণার সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে হাতির করে দেের দিন শিখার जहां कारणी ना बाीमिल रसुल आखिर उपकार सिनेमा देखते देख लो नफ्स चाय गान सुनते सुनल नफ्स चाहे बेपर्दा चलते चल लो नफस चाह आयास कई अड्डा दिया समय बर्बाद करते नफस तो अनेक आनंदगी कंट्रोल जरा करात क्ष करा कबर सामान बसि जोगा करा चतुर तिक्षित तार आस भद्र তারা আসল আদর্শ মানুষ যারা দেখেন তারা পায়খানার সময়টাও কারো হিসাব করছেন বাথরুমে কয় মিনিট যাইতেছে হিসাব করছেন এবং নকশ কে বলছেন বাথরুম এর সময়টাকে বানাও মুফতি শফির রহমতুল্লাহ আলাই বাথরুম করতে চাইবেন তো চিন্তায় ধরছে পুরন দিলে এত হয় আর হায় যদি ষাট বছর হয় ষাট দিয়ে পুরন দিলে এত হয় যা খালি বাথরুমে বসেছিলাম হিসাব কি নিজেকে বলে হ্যাঁ কি হিসাব দিবি নিজেকে বলে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 আমাদের বাপ দাদাদের সময়ের হিসাব আর আমাদের সময় কাটেনা তো আপনি এটা করতেছেন কেন কয় সময় না কি করবো এই আর কি এই সময় কাটাই আরকি এই হলো আমাদের হাল আমাদের সময় কাটেনা আর আমাদের নবী বলছেন তাদেরকে চালায় সুরায় লোকমান থেকে আয়াত পেলামাত করেছি আল্লাহ পছন্দের নসিহত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 কেমত পর্যন্ত করতে থাকবে বেটা এটা তুমি করবা এটা করবা না বলবে হজরত লুকমান তার বাবা হজরত লুকমান बाहत सुनते हजरतमान निजे से बसा बोलते आई ऐसे सुनो बापर ओज सुनो तुम डेके बोलते आल्लाजा कुरान बोलें ইদ কাল তু শ্রী কী্লা বুনে আল্লাহ ইন্ন শ্রী কাল জুল আজিম বাপর ছেলেকে বলতেছে সে कैकटा कथा दीबारिंदगी पन और प्रतिज्ञा तुम्हारे क्या एम कि तुम्हें तुम्हारे जीवन पन कराजे तुम क्ष करबाना क्या सारबाना तुम्हारे जीवन प्रतिज्ञा बाबा तारंतान के बोले सन्तान तुम्हेंदारिक्ला जिंदगी तुम्हें सरिक करबाना तुम्हार जीवनज्ञा सबाना कारण श्रेष्ठ गुना आल्ला क्षमा शरिक करबे जान जुमीर करा बर्तमान विश्व मुसलमान दाला मुसीबते परिणत हो ब ঘরে ঘরে পূজা মোমবাতি কবরে আগরবাতি কবরে মিলাদ মাহফিল কবরে ফুল বিভিন্ন ভাবে সিঁড়ি করে করে আমরা আল্লাহ সাথে শিরিক করে নিজের ইমানকে আমরা বরবাদ করতেছি এটাকে আমরা কিছুই মনে করি না জীবনের সাজাল যাইতে হবে সাহরান ওই কাজ হইলে এই মান্ন মানে বসি সেরিক খায়রাত করি যে এত দিমো কবর গরু দিমো ছাগল দিমো এটা দিমো শিরিক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 এরা ঠিক একজনে কোনো হাল কবর পূজা করতেছে प्रेमिका बनाए फल असुविधा समस्या ना ओलि रे इज्जत करते करते, करते, -करते खोदा बनाए फलया दे असुविधा कबर मजारे যা কি করবে একজন মুমিনের কাজ কি একটা মুমিন কবরে যাবে একবার কিছু দিয়ে আসো ই সালে করো, কবর আনার জাগা না কবর দেওয়ার জাগা আব্দুল কাদের জিলানি হইলে কি হবে कबरे थालीन अवस्था तरह से दुर्बल साधारण मानू साधारण्ला ना कि अब्दुल कबरे कुरान खत्म कर ने कि पा नफल नामजे नाबे दुरबल बारे गुम ईशाल सप करो कबरे दीते ही जा साल सब सब जाए टा दिए सैन बोर्ड देव से निज हाथ टा फन कबरे सैन बोर्ड देव निज हाथ टेलो निजे हाथ फेलो আমার ড্রাইভার একদিন বলতেছে আমাকে হুজুর হুজুর আমি মরে গেলে আমার ছেলেরে বুঝলে যাবো যে আমার এদিন মাজার বানায় কি হয়েছে তাইলে খাওয়ার অভাব হবে না আমি বলবো আমার মাজার বানায় আহ আমার কবর এদিন লেখা দেয় নিজ হাতে টাকা ফেলুন কিছুদিন না ফেললো পরে একাই ফেলা আরম্ভ করবো কারণ দেশের মানুষ তো এখন আবু জাহেলের সাথে বড় জাহেল হয়ে যেতেছে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 মাসি মায়েরার নিরাপদে চলে যায় যান বাঁচায় চলে যায় কিছু সময় পরে আর মুমিন বান্দার আগমন এই মুমিন বান্দাকেও বলা হয় এই কালেমাওয়ালা আমি মাসি মারার যারা পরিমাণ একটা সিঁড়ি আমার আমুল আনতে পারি না আমি লা আল্লাহর নাম নিয়ে আমি কবরে যেতে চাই আমি ছোট্ট সামান্য যাররা পরিমাণ সেরিকু করবোনা জল্লাদ তার গরদান ফালায় দেয় ঘটনাটা এমন रक्तर बल्ला दाई करो कर दिन बेपारे तो अति अज्ञ मूर्खा জানিনা আবার খুব বেশি করি মনে হয় ভাব আমাদের নাই আমরা মনে করি এমনিতেছি জান্নাতে হেফাজত হইতেছে না বাপ তার সন্তান কেন সিংহ করতেছে जीवन जगन गा सरिक फिर सीफा करबनाते सड़ी करब ना दुआ चाबना जबरे बजारे चाहो आल्ला ज्ञा जार जीवन प्रतिज्ञा सेमान निया कबरे पनज्ञा ना थे নিজের অজান্তে দেখা যাবে মানা করে কি করে জানেন করে এই জন্যে যে অনেকগুলো অন্যায় লাগে বলতেছি আমি ওই বিষয়ে ওয়াজ করতে হয়নি সিরিক যে হয় এর একটা দুর্গন্ধ যে আসে এর একটা উদাহরণ গেল এই মানুষে বুঝাই যে দাঁড়াইলোয়ান এখানে চলে আসছে এই জন্যে দাঁড়াইছে আচ্ছা একে তো রসুল এখানে চলে আসছে এই আটটাই দাঁড়াই খেয়ার দুইটা বেজাল করছে রসুল কোন সময় আসছে একটু আগেও তো পারে তাইলে রসুল আগে এসে দাঁড়াই আসছিল তখন বয়েছিল আর দুম করে যে বইয়ে পড়লো তখন রসুল চলে গেছে নাও তো রসুল দাঁড়ানো কেন দাঁড়াইছে পড়ছে এখানে বইয়ে থাকার উপায় নাই লাভ দিয়ে দাঁড়া দাঁড়ায় পড়লো আচ্ছা এরকম তো হইতে পারে ও তো আর চোখে দেখে না ও তো অন্ধ কারণ এত বড় চোখ হইছে যে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মোকির চোখ এক নম্বর কথা হলো সাথে বেয়াদি নবীরে মনে করল আই মনে করলো গেছে একটা তো রসুল তো আসেনি রসুল যদি হয়ে যাবে তো কেউ রাগ করেন না কারো যদি যান মুক্তি সাবুদুর আছে না ওলামা একরাম আছে বুঝমান ব্যক্তিরাও তো আলিম কম ছোট না এরাও বড় তাদের আকলতো একটা এলিম তারা আছে বুঝায় দেন আমারে যদি কেউ থাকে। যাই হোক যেটা বলতে নিল যে ঠিক আছে কেমন হইলো চেয়ার একটা সাজা দিয়ে রাখছে যে এখানে রসুল বসবে একটা চেয়ার চাদর বিছাই দিছে রসুল এখানে বসবে ইয়ানবি সালাম আল্লাহ দাঁড়ায় গেছে আচ্ছা মাইনা নিল রসুল পড়ছে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 আর জোর আবাজ আর গুণ এটা আল্লাহর গুণ আল্লাহকে মানা যায় না মর দেখা নহল লি হস্তাল কোরআনি মুসলম লি হস্তাল কোরআনি মানা যায় দেখা যায় না কারণ মুসলমানের সাল্লাম কে এটা মাইনা ফলায় যে আমার মিষ্টিরে মজলিশে রসুলাইয়া করছে রসুল আমার বাড়িতে মানা যায় কিন্তু রসুল দেখা যাইতেছে না আল্লাহর গুণটা নবীকে দিয়ে দিল আপনার কিছু জিনিস আছে যা কাউকে দেওয়া যায় না আল্লাহ কিছু গুণ আছে যা কাউকে দেওয়া যায় না কিছু আল্লাহ আল্লাহ রাখছেন আপনার কিছু জিনিসের আর কারো অংশ নাই আপনার বিবির উপরে আরেকজনের অংশ চলে না আপনার ব্যক্তিগত কিছু আমানত আছে যার মধ্যে অন্য কারো অংশ চলে না ছেলের অংশ চলে না বাপের অংশ চলে না बंधुर अंश चलेना जन्स क्यों आल्ला बद का दिए दे আল্লা খবর রাখে না মুসিক হয়ে যেতেছে এই জন্য আহামায় কেরাম বলে যে দাঁড়ায়া কেরাম করার দরকার নেই দুরস্বরী পড়েন ফিরিস পৌঁছায় দিবে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 আল্লাহ আমাদেরকে এরকম নসিহত করার তো অভিজ্ঞ দান করুক নিজেকে নসিহত করার তো অভিজ্ঞ দান করুক জোরে ভালো নামী আহার নসিহত করার তো অভিজ্ঞ দান করুক ভাই ভাইয়ের হাক আদায়ুক অন্যায় থেকে নিজেকে হেফাজত সবাই তবু ই أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللہ قبل کروك آمین الحمد للہ رب العالمين والصلاة والسلام على سيد الأنبیاء والمرسلين রনা আতি না ফ হসনতো ফ হসনতো আজা বন্নার রহমা কমার রানি সগীরা রবির হমহমা কমা রব্বানি সগীরা রা তু কুলু বাদস অলুকল জনতু কিনার আল্লাহ নস অলুক জন্নত ও من উন্ন বিশ্ব ফেলিয়ে না দিও আল্লাহ ফেলিয়ে না দিও গুনা যত করেছি মোরা ক্ষমা তুমি করি बंदा बंदी शेष छे दिन गी। तुमाय मानिया कैम दाओ नामीबा मुरे दावे दाओ গুনা যত করেছি মোরা ক্ষমা তুমি দাও শ্রীপুর বাজার ব্যবসায়ী ভাইদের আয়োজনে আয়োজিত মতি বার্ষিক ওয়াজমা ফিল রাব্বুলি জল্লা নজর করে তাকায় দেখো অসংখ্য ওলামা একেরাম ওপরের নিচে বসা যাদের তোমার দিনের জন্য শুরু করে শ্রোতা মন্ডলী পর্যন্ত যারা রয়েছে একটা লোক যাইনি মোহাব তার লইয়া যারা আলোচনা শুনেছে मध्य रात्रि भिक्षुक मत का दरबार मेहरबानी जिंदगी सब गुना तुम माफ कर दाओ बहुत गुना দুর্গন্ধ আছে হাতে গুনার দুর্গন্ধ আছে তোমার দরবারে মাফি চাইতে লজ্জা হয় মৌলা বার বার গুনা করে বার হাত তুলতে লজ্জা হয় বার বার আশি গো মৌলা তুমার দরবার কোনো দরবার তে নি হই মেগ দর আপনা হাজত হু তরে চোখ পিসর আপনা কয়ে হাজত হা তে চোখট হ্যাপারি হা তে সামনে কি তর আউ না আও তু দিলি মুি মুজ তরক লি কর ফির কাহ ই জিন্দি ভার গুনা করছি মৌলা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 আমাদের জিন্দিতে দান করেন গুনার ঘৃণা দান করেন গুণার থেকে নফরত দান করেন রাবুল আল আল্লাহ আমরা যারা হাত তুলেছি কার মনের কি আশা আল্লাহ বেপানাহ কে পানাহ দান করো বেরোজেকে রুজি দান করো রাবুলি জিনগ্রস্ত থেকে মুক্তি দান করো বেকারকে কর্মসংস্থান দান করো মতো কবুল করুবকদের জওয়ানী তোমার কাছে আমানত দিয়ে গেলাম রব্বুল আলমিন গুনার কাজ থেকে তুমি কদরতি হাতে ওদের দৈরা দৈরা বাঁচায় রাখবা নামাজের সময় রহমতের চাদিবা হজরত ফাতে মার মতো বানিয়ে দাও ইয়াল্লাহ অনেকে নিজের হাত নিজের মা কবরে রেখেছে জিন্দগি তার কোন দিন মা বলে একটা ডাক দিতে পারবে না हाथे जीवन बाबा थारे क्योंकि क्यों नहीं पान आज पान सामने छोट छोट कर আজু পান করে আসি কিন্তু মানুষ নাই যে খাটে মা বাবা ঘুমায় তো খাটে আর মা নাই বাপ নাই যাদের তাদের কয়া ভরা ব্যথা জ্বালা রাব্বুলের জ্বর মা বাবার চেহারা তাদের চোখের সামনে ভাইসে উঠে দরদ ভরা কণ্ঠে তোমার কাছে মাফি চাই ওরে মালিক যাদের আব্বা নাই তাদের আব্বা আমার কবর তুমি বাস পাইকে জানিনা কখন জেনা মসজিদের বাড়ির দরজায়া সুন্দর দিলে তুমি আমাদের সালাম তোমার বন্ধুর রায় রিবা আল্লাহ اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم حل مسكينة وأمتني مسكينة وحشرني في زمرة المساكين اللهم إني أسألك شهادة في سبيلك وجعل موت في بلد رسولك জিন্দিগির সব গুণামাপ করে বলা দান করো রব্বুল আলমিন আবার বলছি এই মাহফিলের যারা আয়োজন করেছে কবুল করো টাকা পয়সা দিয়েছে কবুল করো রব্বুল আলমিন সর্বোপরি মাহফিল যারা উপস্থিত রাবুল সকলের জিন্দি রে গুনা মাফ করে তোমার পেয়ারা বান্দা করে কবুল করল্যাণ তার থেকে তুমি আমাদেরকে বাঁচাও যত কল্যাণ দাও যত তার থেকে বাঁচাও মতের দিনে ইমানি মত দিও ইয়া আল্লাহ অনেকের কথা মাথায় আছে। মোহাব্বত রাখে ইয়া আল্লাহ দুয়ার হক রাখে আশা রাখে বরকত দাও রহমদ্দা জিন্দগির